আবার যে পাহাড়ের উপরে অবস্থান করতেছে সেই পাহাড়টা হলো কালো কুসকুসে কালো পাহাড় আবার যে সাপটা আছে ওখানে সেই সাপটা হলো কুসকুসে কালো কালো পাহাড়ের কালো সাপ এটা তো দিনের বেলায় দেখাও কষ্টকর আসসালাম আলাইকুম বেদাত এমন একটি সূক্ষ্ম জিনিস যে জিনিস স্বাভাবিকভাবে দৃষ্টিতে আসে না স্বাভাবিকভাবে দেখতে এটাকে বেদা বা খারাপ জিনিসে মনে হয় না মনে হয় যে এটা খুব চমৎকার জিনিস খুব সুন্দর জিনিস খুব মজার জিনিস এটা সিরক এরকম মজার জিনিস সিরকো খুব দেখতে খুব সুন্দর দেখতে খুব পছন্দ লাগে এই দেখতে সুন্দর লাগে বলেই पृथ्वी मानूष सिररे बेदायत कर देखते खराब लगत देखते मजा ना लगत यदि चमत्कार ना होत कृथिवीते मानु को मानुष सिररेको करतना बेदायत करतना यह नबीसमें सरिक हल अंधकार रिते कलो फाथर पहाड़े कालो सप शेरिका हलो अंधकार रि गर अंधकार रिज्रे मानस एक जन आन के सामने जा रख गई पहाड़े अवस्थान करते पहाड़ा हलो कलो कूसकुसे कलो पहाड़ आर जो सप्ट आई सप्टल कूसकुसे कलो तो कलो पहाड़ कलो सप यो दिन बेल देखा कष्टर সেখানে এটা কালো পৃথিবীতে অনেক মানুষ ইমামদার ছিলেন কিন্তু তারপরও সে রেক করছেন বিল্লাহ। ওহম ইয়ুসরিবন তারা অনেকেই আল্লাহর উপরে ইমানে এনেছিল কিন্তু তারপরেও তারা শেরিক করেছে কারণ শেরিক থেকে বাসা এটা অনেক কঠিন জিনিস ভয়ানক কঠিন জিনিস ঠিক তার থেকে আরো কঠিন জিনিস বেদাত থেকে বাসা বেদাতটা এমন এক জিনিস যে জিনিস থেকে পৃথিবীর বড় বড় আলেম বড় বড় ফকি বড় বড় মুজতাহিদ তারাও বেদাত থেকে মুক্ত হতে পারেন নাই এক এক ফকি এক এক মুজাতিদ এক এক মুহাদ্দিস বিশাল বিশাল এলমের অধিকারী কিন্তু এত বড় এলমের অধিকারী হওয়ার পরেও আমরা দেখি অনেকের মধ্যে বেদাত ছিল তাহলে বোঝা যায় বেদাত এত সূক্ষ্ম বিষয় এজন্য সাইফুল ইসলাম ইবনে তাই মিয়া রাহমুল্লাহ তিনি বলছেন যে একজন বড় আলেম তিনি আবার বড় বেদায়াতিও হইতে পারেন বড় আলেম বড় ফকি আবার বড় বেদায়াতি বড় মহাদ্দিস বড় বেদা দেখবেন যে অনেক বড় বড় মহাদিস হাদিসের দার্স দেন হাতিসের তালিম দেন মানে এটা শুনলেই মানুষের কাছে বেহস হয়ে যাওয়ার মতো। যে উনি মাদ্রাসায় বোখারি শরীফ পড়ান মুসলিম শরীফ পড়ান আবার দেখা যায় উনি দুনিয়ার ভেদাহাতি আসানা না উনি তিরমিজি শরীফ পড়ান উনি তাফসিরে জালালাইন পড়ান উনি মেশকাত পড়ান আবার দেখা যায় বেদাহাতি অর্থাৎ বেদাত এত সূক্ষ্ম বিষয় চিহ্নিত করা এটা থেকে মুক্ত থাকা এগুলো অনেক কঠিন এই জন্যই নবীলাম বারবার সহি মুসলিমের হাদিস মান আমিলা আমালান যে ব্যক্তি এমন কোন আমল করল লাইসা আলাই যে বিষয়ে আমার কোন নির্দেশনা নেই অর্থাৎ আমি করি নাই এবং আমার সাহাবিরা করেন এখানে ব্যবহার করছেন কোন নির্দেশনা নেই সময় যারা ছিলেন তারা কারা সাহাবাই কারাম মানে নবী সাল্লা এবং সাহাবাইকার যে আমল করেন নাই পাহুয়া রাতু র মানে বাতিল সেটা একেবারে পরিত্য সেটার দিকে না কিন্তু দেখা যাবে যেই বিল্ডিংটা থেকে ধরেন ইংরেজদের আমলের কিছু বিল্ডিং আছে আমাদের দেশে আবার দেখবেন অত্যাধুনিক বিল্ডিং আছে অত্যাধুনিক বিল্ডিং গুলা কিন্তু অনেক সুন্দর চমৎকার বিভিন্ন ডিজাইনের পুরানা বিল্ডিংগুলা কিন্তু এত দেখতে এত সুন্দর নাই মানুষের সবসময় স্বাভাবিক স্বভাব মানুষ যেটা সুন্দর দেখবে আকর্ষণীয় দেখবে মানুষ করে যে আবাদত তৈরি হয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর নতুন নতুন মডেলের নতুন নতুন ডিজাইনের চমৎকার চমৎকার আমল যেগুলো নবী এবং সাহাবাই কালামের পরে আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দেখতে আকর্ষণীয় পরবর্তী আমলগুলো এই আমলগুলো বেশি সুন্দর হওয়ার কারণে মানুষ কিন্তু এগুলোর দিকেই আকৃষ্ট হয় বেশি এই জন্যই দুনিয়াতে মানুষ বেদাত করে এবং বেদাত জিন্দে আসে না হয় কিন্তু বেদাত অনেক আগে মারা যেত মুসলিমেরা কখনো বেদাত করতোনা তো নবী সালাম বলছেন যে এই আমলটি আমি এবং আমার সাহাবিরা করি নাই ফাহুয়ার সেটা কারণ নতুন যে জিনিস তৈরি করা হবে সেটা হলো বেদাত বেদাতের আবার হাসানা সাইয়া নাই বেদাত বেদাত এরপরে নবী সরাম এটার ব্যাখ্যা দিচ্ছেন নতুন যত জিনিস তৈরি হবে সব বেদাত বলছেন কুল্লা মানে কি সব তারপরে সব বেদাত গুমরাহি আর ওয়াকুল্ল ফিন্নার সকল দলালা সকল গুমরাহি তাহলে বেদাতের শেষ পরিণতি জাহান্ন এখানে নবিসাম বেদাত দুই ভাগে বাক করেন নাই কিছু বেদাতে হাসানা কিছু বেদাতে কিছু খারাপ বেদাত বেদাতের সম্পর্ক কিসের সাথে এবার সাথে বেদাতের সম্পর্ক হলো মান আহাদা ফি আমা লাইসা আলাই হে আমরুনা বোখারের হাদিস হলো মানা মুসলিমের মানে আমাদের এবাদতের মধ্যে নতুন কিছু করা যাবে এবাদতের মধ্যে না কিন্তু লিদিনা নতুন তৈরি করা যাবে সেটা বেদাতের না। বুঝতে পারছো যারা বেদাত করে তাদেরকে যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত বলবে যে তুমিও বেদাত। তুমি নবিসামের যুগে ছিলা তুমি তো এখন জন্মগ্রহণ কষ্ট তুমি নিজেই তো বেদাত তোমার সাত এটাও তো বেদাত তোমার সব বেদাত মসজিদে ফ্যান লাগাইছো এটাও তো বেদাত এসি লাগাইছো এটাও বেদাত টাইলস লাগাইছো এটাও বেদাত মানে তাদের কাছে বেদাতের কোন গুরুত্ব ক্ষতিকর এই ক্ষেত্রে আপনি ভালো করে মনে রাখতে হবে যে বেদাত হলো ফি আমরিনা ফি এবার ফি দিনা দিনের মধ্যে দিনের ভিতরে নতুন কিছু সংযোজন করা যাবে না কিন্তু দিনের জন্য লি দিনা লি আমা আপনি আবিষ্কার দিনের বিতরণা কিন্তু সেটা আবাদতের বিতরণে আবাদত শিখার জন্য দিন শিক্ষার জন্য নবিসামের যুগতা মাদ্রাসা ছিল না এখন যে সিস্টেম এর কৌমি আলিয়া মাদ্রাসা শিক্ষা করার জন্য তারপরে এই যে মসজিদ নবিসামের মসজিদ ছিলার কোন রকম সাধারণ এখন আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ বিল্ডিং পাঁচতলা সুন্দর সুন্দর টাইস লাগানো তারপরে সুন্দর সুন্দর সুন্দর আছে তাহলে এটা বেদাত না কেন বেদাত না এটা জন্য। কিন্তু মাজির সুন্দর করছি এখন যদি আবাদত যদি এরকম সুন্দর সুন্দর করা শুরু করি যে নবিসামের আদাদরটা নজবিল্লা এত সুন্দর ছিল না এখন আমরা এ বাদরটা আরো সুন্দর বানাইনি তাহলে সেটা বেদাত কিন্তু এবাদতের জন্য আপনার যা দরকার যত বানাইবেন সেগুলা বেদাত হবে না এবাদতের জন্য দিন শিক্ষার জন্য আমার সময় শুধু ছিল কোরআন আর সন্না এখন এই কোরআন আর সাদিসগুলোকে শিক্ষার জন্য আমরা পরবর্তীতে নাহসরফ আবিষ্কার নতুন সাবজেক্ট তাহলে নাহসরফ পড়া শিখা এটাকে বেদাত হবে না কেন হবে না সেটা দিনের জন্য দিন কোরআন সন্না ভুজার জন্য শিক্ষার জন্য তারপরে ফিক বের করা হয়েছে বালাগাত তারপরে আরো কত কত নতুন নতুন সাবজেক্ট এই সবগুলো দিনের জন্য এই যে আমরা মাইক ব্যবহার করতেছি সাউন্ড বক্স ব্যবহার করতেছি ক্যামেরা ব্যবহার করতেছি এগুলো কিসের জন্য এগুলো দিনের জন্য এগুলো দিনের এবাদতের ভিতরে না। এগুলো এবাদতের জন্য দিনের জন্য তারা জন্য এবারতের জন্য দিনের জন্য আপনি যা আবিষ্কার করেন সুন্দর সুন্দর এবং যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক আপনি আবাদতের জন্য দিনের জন্য করতে পারবেন কিন্তু দিনের ভিতরে এবাদতের ভিতরে মধ্যে কোন কিছু সংযোজন করা সেটা আর বেদাত বেদাতের দলায়ালা বা কুল্লো দলায় পিন্দাল প্রত্যেক বেদাতে গুমরাহি তাহলে হাসানা হইলে সেটাও গুমরাহি সাইগিয়া হইলে সেটাও গুমরাহি তা আমরা যে কথাটা বলতেছিলাম যে দরুদ নাকি দরুদ জামাতবদ্ধি একতাদত জামাতের আবাদত না যেই আবাদত জামাতবদ্ধ সেটা জামাতবদ্ধ করা সুন্নত যেই করা সেটা একাকি করা সুন্নত একাকি আবাদত এনফেরাদি আবাদতকে জামাতি করা জামাতি আবাদতকে এনফেরাদি করা দুটোই সুন্নতের খেলা যেমন আপনি এশার নামাজ পড়বেন এশার নামাজের সময় আগে চারির রেখাতাম সবগুলো জামাতে পড়ি প্রথম চাই রেখা শূন্য তো জামাতে পড়ি কারণ জামাতে পড়লে পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি স্বাভাবিক তা আপনারা একা একা পড়বেন কেন একসাথে আজান হচ্ছে আমরা সবাই মসজিদে আছি তারপরে দু রেখা সুন্নত আছে সেটাও জামাতে পড়ি ভীতির তিন আছে এটাও জামাতে পড়ি বেশি ফজিলত লাভ করে যায় কি ফজিলত হবে মানে এখানে যে সারি রেখা জামাতবদ্ধ সেটাকে জামাতবদ্ধ পড়াটাই সুন্নত আর বাকি যেগুলো এনফেরাদি সেগুলোকে বৈঠকে শেষ বৈঠকে শেষ বৈঠকে আমরা দরুদ পড়ি সেখানে তো জামাত পদ্ধ পড়ি না একা একা প্রত্যেকে একা একা নিজে নিজে পড়ি বা অন্যন্য অন্য আপনার এই দরুদটা হলো আলাইমা তোমরা আমার রাসিউলের উপরে দরুদ পেশ করো আর বেশি বেশি সালাম পেশ করো এখানে জামাতের শর্ত দেওয়া হয়নি আচ্ছা আল্লাপাক দেন নাই ঠিক কথা নবী সালাম যদি সাহাবিদেরকে শিখাইতেন যে তোমরা সবাই জামাতবদ্ধ একজনের নেতৃত্বে সুন্দর করে সুর করে করে মহব্বতের সুরে তোমরা সবাই আমার প্রতি দরুদ সালাম পেশ করবা এরকম শিক্ষা দিচ্ছেন তাও শিখান তাহলে দরুদ এন্ড ফেরা দিয়া এটাকে জামাতবদ্ধ বানানোটাই সুন্নত খেলা বিপরীত পদ্ধতি আমরা তাফসিরের শুরুতে সবসময় দরুদ পড়ি জুমার ফতবার শুরুতে দৌড় পড়ি আমরা আমাদের অধিকাংশ ভাই আলহামদুলিল্লাহ জানেন কিন্তু আমাদের অনেক বাই নতুন আসেন পরে পরে অনেক নতুন আমাদের আসেন তারা তারাই বিষয়টা ভালো করে জানেন না এজন্য দেখা যায় যে যখন আমরা এই দরদটা পড়ি অনেক ভাই আবার সাথে সাথে এটা পড়তে থাকে তো এটা কিন্তু অনেক মজাদার জিনিস খুচুরও পড়তেছে আমাদের শাখও পড়তেছে আমরাও পড়তেছি সুন্দর জিনিস না এবং আমি একজনের নেতৃত্বে সবাই যদি পড়েন আরো মজার জিনিস আরো মহব্বতের সুরে সুরে পড়া যাবে কিন্তু আমাদের কাছে যত মহব্বতের যত সুরের যত মজাদার মনে হোক সেটা আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে মজাদার মহব্বতের মনে হয় নাই তো যে জিনিস আল্লাহ সুবান তাল্লাহ এবং আল্লাহ কাছে মহব্বতের মনে হয় নাই সেটাকে মহব্বত মনে করা আরেক গোমরাহি। এই জন্য খেয়াল রাখবেন দরদ যখন আমরা পড়ব তখন আমি নিজে নিজে পড়বো আপনারা পড়লে মনে মনে পড়বেন একা একা কিন্তু আমার সাথে মিলাই মিলাই যদি সুর করে মোহাম্মতের সাথে পড়েন তখন সেটা সুনত আর থাকবে না এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লা আল্লাপাকে আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন